অধ্যায় তিন ইসলামের নামে ভ্রান্ত আঁকিলেন মহান আল্লাহ বলেন নিশ্চয় এটি আমার সরল পথ অথব তোমরা এই পথে চল खबरदार अनान्य पथ अवलम्बन करो ना अन्न थे सब पथ तुम्हारे आल्लाहर पथ विच्छिन्न कर देला तुम्हारे यही निर्देश दिए जो सतर्क और संयत हो नबी करीम सलाम इसद करें निश्चय बनी इजराइल बहत्तर फिरकाय विभक्त हो तेमी भाँमार उम्मत तिहत्तर फिरकाय विभक्त हो एक जमत व्यतीत तर सकल फिरकाय जहाान नामी हो साहबाइक राम रजीलान प्रश्न कर लें से जमत टी को नबी करीम सल अलहलम जवाब दिली और सहबीगुण के तरिकार ऊपर ज्यादा थको सूत्र तिरमेजी खंड दु पृष्ठा बिरानबे और मिशक शरीफ पृष्ठा त्रिस उल्लेखित आयात और हादिस द्वारा स्पष्ट बोझा जाए आखिर उम्मत ईमान और आकिदार दिख दिए तियतर फिर वले विभक्त हो पड़े तरह मध्य शुदुम्र एक जामाती है এবং অবশিষ্ট বাহাতরটি ফিরকা ইমান ও আকিদার চ্রুটির কারণে জাহান নামি হবে বাস্তবতার কারণে এই কথা প্রমাণিত যে নাভি সাল্লু আলাই আসাল্লামের ভবিষ্যৎবাণী প্রতিফলিত হয়ে গেছে ওমদের মধ্যে বহু গুমরাহ ও পথভ্রষ্ট দলের উদ্ভব হয়েছে এদের কোনো কোনোটা সুস্পষ্ট কুফরী আকিদা অবলম্বন করার ধরুন দিন ও ইমানের কুন্ডি থেকে সম্পূর্ণভাবে খারিজ হয়ে কাফির সাব্যস্ত হয়েছে আর কোনো কোনোটা পথচ্যুত গুমরাহ ও বিদা তারা কাফির না হলেও নিশ্চিতভাবে আহলে সুন্না জামাত বা আহলে হকের গণ্ডি থেকে বের হয়ে গেছে আহলে হকভুক্ত কোনো ব্যক্তি আঁকিদার ত্রুটির কারণে জাহান্নামি হবে না তবে তাদের মধ্যে হতে কেউ কেউ আমলের ত্রুটির কারণে সাময়িকভাবে জাহান্নামি হতে পারে আর অবশিষ্ট বাতিল ফিরকাসমূহ আঁকিদা ও আমল উভয় প্রকার ত্রুটির কারণে জাহান্নামি হবে নাবি করিম সাল আলহসালামের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে প্রতিফলিত হয়েছে তিনি যে শহীদ ইমান ও আকিদাহ ওম্মদের সামনে পেশ করেছিলেন এবং যে নকশার উপর সাহাবাই কিরাম রাজিউল্লাহ আনহঙ্গ তৈরি করেছিলেন পরবর্তীতে মুসলমান নামধারী অনেক লোক নিজেদের স্বার্থচিত্তের জন্যে এবং দীনে ইসলাম ও মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্যে শহীদ আকিদাসমূহকে পরিবর্তন করে তার স্থলে ভ্রান্ত আকিদার প্রচার প্রসার ঘটিয়েছে এই ব্যাপারে নবির সাল্ল্লাহ আলাইসালামের একটি ভবিষ্যৎবাণী প্রণিধানযোগ্য শেষ জামানায় অনেক দাজ্জাল কাজজাবের আবির্ভাব ঘটবে তারা দিনের নামে এমন এমন কথা প্রচার করবে যা তোমরা ও তোমাদের বাপদাদারা কোনো দিন শুনোনি তোমরা তাদের থেকে সাবধান থাকবে যাতে তারা তোমাদের গুমরাহ না করে ফেলে সূত্র মুসলিম শরীর খণ্ড এক পৃষ্ঠা নয় প্রত্যেক যুগেই অনেক মূর্খ ও পে লোকেরা ইসলামের নামে আবিষ্কৃত যে সব নতুন নতুন ভ্রান্ত আখিতা গ্রহণ করে দিন ইমান নষ্ট করেছে এবং আহলে হকের জামাত থেকে খারিজ হয়ে গেছে পূর্ববর্তী যুগের তুলনায় বর্তমান যুগে ফিতনা ফাসাদ অনেক বেশি হয় এবং অধিকাংশ লোক দেইনি ইলমের ব্যাপারে অজ্ঞ থাকায় তাদের অনেকেই ইসলামের নামে সেসব ভ্রান্তি ও বাতিল আকিদা পোষণ করে নিজেদের ইমান আকিদা নষ্ট করে ফেলেছে তবে এটা অত্যন্ত দুঃখজনক যে এই ব্যাপারে যে পরিমাণ কিতাবপত্র রচনা ও যতটুকু পর্যালোচনা দরকার ছিল তা হয়নি অপরদিকে মধন নামে বিষ পান করানোর বাতিল আকিদাই ভরপুর বই পুস্তককে বাজার চেয়ে ফেলেছে বাতিল প্রচার ও প্রসার হচ্ছে খুব দ্রুত গতিতে এর নাজুক মুহূর্তে মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের লক্ষ্যে শহীদ আকিদার বর্ণনার পাশাপাশি ভ্রান্ত আকিদাসমূহকে আলোচনা অতীব জরুরি মনে করে সেগুলোকে আলোচনা করার প্রয়াস পেয়েছি যাতে করে কোনো মুসলমান দিনের নামে সেসব ভ্রান্ত আঁকিদায় কোনো ক্রমেই অন্তরের স্থান না দেয় আর আল্লাহ না করুক যদি কোনো মুসলমান শহীদ ইলম না থাকার দরুন ভ্রান্ত আঁকিতা পোষণ করে থাকে। তাহলে তিনি যেন সাথে সাথে সেগুলো অন্তর থেকে দূর করে খালিজভাবে আল্লাহ তালার দরবারে তহবা করে সহি আকিদার দিলের মধ্যে বদমূল করেন সাবধান দিনের ব্যাপারে কোনোরূপ জিদ বা হটকারিতার আশ্রয় নেওয়া বাঞ্ছনীয় নয় কবরে যাওয়ার পরই ইমানের পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হবে তিনি সামনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতি হবে আর উক্ত পরীক্ষায় যে অকৃতকার্য হবে সে সামনের সকল পরীক্ষায় অকৃত কার্য হয়ে নাম সাব্যস্ত হবে আর এ পরীক্ষা একবারই হবে দৈনিয়ার পরীক্ষা নেই একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই আর এই পরীক্ষা প্রত্যেককে দিতে হবে এবং যার পরীক্ষা তাকেই দিতে হবে সেখানে কোনো অলি বুজুর্গ পীর আউলিহার রাজনৈতিক নেতা বা দলপতি কেউই কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে পাশ করিয়ে দিতে পারবে না এ ধরনের কোনো সুযোগ সেখানে নেই দুনিয়াতে কোনো নেতার প্রভাব বা ব্যক্তিগত স্বার্থে ভ্রান্ত আঁকিতায় বিশ্বাসী হয়ে পরকালে বুদ্ধি খাটিয়ে সঠিক উত্তর দিয়ে পাশ করে ফেলবে এমন ধারণা করাও একেবারে অর্থহীন যে ব্যক্তি যে আঁকিতার উপর জীবন কাটিয়েছে এবং যে আঁকিদের উপর মৃত্যুবরণ করেছে পরকালের পরীক্ষার সময় তদরূপ উত্তরই তার মুখ থেকে বের হবে এবং সেই উত্তরের উপর ভিত্তি করে তার চান্নাত কিংবা যাহান্নামের ফয়সলা হবে তাই সময় থাকতে এখনই যার যার ভ্রান্ত আঁকিদা ও আমলের ত্রুটি সংশোধন করে নেওয়া বাঞ্ছনীয় বর্তমান সমাজে যেসব ভ্রান্ত আঁকিদা প্রচলিত আছে তন্নাদেহ থেকে উল্লেখযোগ্য কয়েকটি নিম্নপদত্ত এ থেকে বেঁচে থাকা অপরিহার্য ভ্রান্ত আঁকিদাসমূহ আল্লাহতালার ব্যাপারে ভ্রান্ত আকিদা ভ্রান্ত আঁকিদা এক ইমানের নামে একটি গুমরাহ ফিরখা এরূপ বিশ্বাস করে যে আল্লাহপুর রাসুল একই সত্য নওয়ওজবিল্লাহ অর্থাৎ যিনি রাসুল তিনি স্বয়ং আল্লাহ এবং তিনি মোহাম্মদ নাম ধারণ করে মানুষের আকৃতিতে দুনিয়ায় অবতরণ করেছিলেন নওয়জুবিল্লা তারা আরও বলে থাকে যে আহাদ ও আহমদ এর মধ্যে কেবল একটি মিমের পার্থক্য কুদা মিমের জবনিকা টেনে অর্থাৎ আল্লাহতালা মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের সৌরভ ধারণ করে লুকালয়ে এসেছেন নচেত উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই একথাই তারা কবিতার মাধ্যমে বলে থাকে स्वयं मोहम्मद नाम धारण कर के एलोरे मदी ने आचल कथा बोलते गले पर्वेदरि गलायवजा एरण आकिदा सुस्पस्त कुफर एरप आकिदा पोषणकारी व्यक्ति इसलाम बर तेहर को अवकाश नहीं कारण आल्ला अतुलन को सृष्टिजीवर साथे कोई तार तुलना होते সেক্ষেত্রে নাবিকে সরাসরি খোদার সাথে তুলনা করা বা খোদা ও রাসুল সাল্লি সাল্লামকে একই সত্ত্বে বলে যে কত বড় জঘন্য অপরাধ ও কুফুরি আঁকিদা তার সহজে অনুমেয় সূত্র সুরা সুরা এত এগারো আকিদা ততাবি পৃষ্ঠা একত্রিশ ভ্রান্ত আকিদা দুই অনেক মূর্খ লোক বিশ্বাস করেছে ওলি বুজুর্গ পিয়র সাধক মাজার দরবার প্রভৃতি মানুষের মনে মাক্সাদ পূর্ণ করতে পারে সন্তানাদি ও ধন সম্পদ ইত্যাদি দান করতে পারে বিপদাপদ দূর করতে পারে এই ভ্রান্ত আঁকিদার বর্ষবর্তী হয়ে তারা বিভিন্ন পীরের নামে মান্ন ও নজর নিজর করে থাকে তাদেরকে বা তাদের মাজারকে সিজদা করে তাদের কবর তাওয়াফ করে তাদের কাছে প্রার্থনা করে ইত্যাদি অথচ মান্ন বা নজর সিজদা বায়তুল্লাহ তাওফ ও প্রার্থনা এসবই ইবাদত এগুলো একমাত্র আল্লাহর জন্যে নির্ধারিত সুতরাং এগুলো অন্যের জন্যে করা কুফরি ও শির্ক এর থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এবং এটা তাদের ইমানি দায়িত্ব পূর্বেই বলা হয়েছে একমাত্র আল্লাহ তালাহ মানুষের মাকসুৎপূর্ণ করতে পারে তাদের প্রার্থনা মঞ্জুর করে এবং একমাত্র তিনি সকল বিপদাপড় দূর করতে পারেন এ ক্ষমতা তিনি পীর বুজুর্গত্ব দূরের কথা কোনো নবীরাসুলকেও প্রদান করেন তাই কোনো নবীর পীর বুজুর্গ এসব ক্ষমতার কথা কখনো দাবি করেন বা এগুলো বাস্তবায়িত করে দেখাতে পারেন বরং এসব ব্যাপারে তারা আল্লাহতালার দরবারে দোয়া করেছেন আল্লাহ তাল্লার প্রিয় পাত্র হিসাবে তাদের অনেক দুয়া আল্লাহ কবর করেছেন আবার কোনো কোনো ক্ষেত্রে কবুল করেননি যেমন নুহ আলাহাল্লাম তার কাফির ছেলের জন্য দোয়া করেছেন কিন্তু আল্লাহতালা তা কবুল করেননি হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম নিজের কাফির পিতার জন্য দোয়া করেছেন কিন্তু আল্লাহতালা তা কবুল করেনি আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লাম মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করেছেন নিজের চাচা আবু তালেবের জন্য দোয়া করেছেন কিন্তু আল্লাহ তালা তা কবুল করেননি এই ধরনের অনেক ঘটনার বর্ণনা কুরআন হাদিসে উল্লিখিত রয়েছে সুতরাং ইবাদতবন্দিকে পাওয়ার যোগ্য একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমী কোনো পীর আউলিয়া বা মাজারের ইবাদত সম্পূর্ণ শিখ এতে ইমান চলে যায় সূত্র সুরা আনাম আয়াত একশো চৌষট্টি সুরা ইউসুফ আয়াত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ আকিদাত হাবি পৃষ্ঠা এক মুদ্রথা কোনো সৃষ্টজীব বা পদার্থ মহাবোধ কিংবা ইবাদতযোগ্য হতে পারে না অতএব যারা গঙ্গার সূর্যের রামের যীশু কোনো দেবতার কোন পীর পৈগম্বরের উপাসনা বা পূজা অর্চনা করে তারা নির্বোধ বেমান ও কাফির উল্লেখ্য যে গঙ্গা সূর্য আকন ইত্যাদিকে সালাম করা এবং এসবের সামনে নত হয় প্রকান্তরে এগুলো ইবাদত করার সামিল ভ্রান্ত আকিদা তিন অনেকে তিন ক্ষুধা মানে একে তিনে তিনে এক বলে হজরত উজাহরা আলাহি সাল্লামকে ক্ষুধার পুত্র বলে বিশ্বাস করে হজরত মারিয়াম আলাহিসাল্লামকে ক্ষুধার স্ত্রী হিসাবে বিশ্বাস করে অবতার বিশ্বাস করে জীবনাত্মাকে পরমাত্মার অংশরূপে মনে করে বা পরমাত্মাকে পরমেশ্বর মানে हज़रत मुहम्मद सल्लम के खुदार आंशिक ज्योति नूर सृष्टि विश्वास कर इसवी शीर्ख उकुफर तर आल्लाहर साधे अन्के शरीक कर कारण बेईमान मुश्रिक और काफिर सब्यस्त हो सूत्र सूरज उम्म चार सुर अनकु आय छेचल्लिस आकीदातुत हबी पृष्ट त्रीस फेरस्ता बेपारे भ्रांत आकिदा भ्रांत आकीदा चार युदी जी जमन हज़रत जिब्राहील आलाम के निजे दुश्मन मने तेमनी भाव अनेक मूर्ख मुसलमानों हज़रत अजराइल आल्लम के खराब दृष्टिते देखे थकेरूप श्रद्धा और भलोबासा देखें यनेजे जान कबज करे। करें इसलमरिया दृष्टिते फेरज थो निष्पापा अनेक उपकार करें तर प्रति सम्मान प्रदर्शन करा एक करव्य तरह नाम श्रद्धार संगे उच्चारण जरूरी सूतरा हज़रत अजराल आल्सलम के खराब बाबा मार्त क्यों हज़रत अजराइल आलाम आल्लाहर हुकुमे दास निर्देशे मखलुकर जान कबच करे। करें निज इच्छाय मानुषर जीवन हरण करें ताड़ा एक चिंता कर ले बोझा जाम उपकारी क्यों तीन के दुनिया जेलखाना पृथक्रे खुदर सान्निध्य नहीं पहुंचन सूतरा कखो हजरत अजराइल आल्लाम के खराब भाबा उचित होना आल्लाहर निर्देश जानकें तई ताके खराब बाबा तरह सम्पर्कें मंद बोला इमान विध्वंसी कह सुरा बकारा आयात आठानब्बे सुरानीसा आयात एक सौ छत् আকিদাতুতিয়া পৃষ্ঠা একাশি আসমানি কিতাবসমূহের ব্যাখ্যার ব্যাপারে ভ্রান্ত আকিদা ভ্রান্ত আকিদা পাঁচ শিয়াদের অনেক সম্প্রদায় বিশ্বাস করে যে প্রচলিত কোরআন আসল কোরআন নয় বরং এটি হচ্ছে পরিবর্তিত কোরআন এর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়েছে বিশেষ করে হজরত আলী রাজিউল্লাহমানহু ও শিয়া সম্প্রদায়ের ইমামগণের ব্যাপারে যেসব আয়াত ছিল হজরত আবু ওকর রাজিউল্লাহমানহু ও হজরত উমর রাজিউল্লাহানহু প্রমুখ সাহাবিগণ যেসব আয়াত কোরআন থেকে বাদ দিয়ে দিয়েছে আর আসল কুরহান তাদের দ্বাদশ ইমানের নিকট সংরক্ষিত আছে যার মধ্যে সতেরো হাজার আয়াত রয়েছে উক্ত ইমম যখন আত্মপ্রকাশ করবেন তখন তিনি আসল কুরাহান সাথে নিয়ে আসবেন এই আকিদা স্পষ্ট কুফরী আকিদা যে উক্ত আকিদা পোষণ করবে সে কাফের সাব্যস্ত হবে আল্লাহ তারা ঈর্ষাদ করেন নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি এবং আমি কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণকারী সূত্র সুরা হিজর আয়াত নয় ভ্রান্ত আকিদা ছয় অনেকে মনে করে যে ইঞ্জিল শরীফ খ্রিস্টানদের ভাষায় ভাইবেল সহি আসমানি কিতাব এবং তা এখনও পর্যন্ত অপরিবর্তিত অবিকল অবস্থায় রয়েছে সুতরাং তা বিশ্বাস করতে বা মানতে কোনো অসুবিধা নেই এই ধরনের আকিদা কুফরি কারণ কুরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে যে পূর্বের সকল আসমানি কিতাব পরিবর্তন হয়ে গিয়েছে সূত্র সুরভাকারা আয়াত আটাত্তর বরং বাইবেলই এমন অনেক বর্ণনা রয়েছে যেগুলো বাইবেল বিকৃতি হওয়ার স্পষ্ট প্রমাণ বহন করে এ সম্পর্কে বিস্তারিত বাইবেল সে কুরআনতাক গ্রন্থে দ্রষ্টব্য ভ্রান্ত আকিদা সাত জৈনিক ইসলামী চিন্তাবিদ লিখেছেন যে কুরআনুল কালিমের চারটি বুনিয়াদি পরিবাস দিন ইবাদত ইলাহ ও রয়েছে যার অর্থ নাবিসাল্লু আলাইসলামের যুগে সকলের নিকটে স্পষ্ট ছিল কিন্তু পরবর্তীকালে শব্দগুলো তার ব্যাপক অর্থ হারিয়ে অস্পষ্ট ও সীমিত অর্থে ব্যবহৃত হতে থাকে এবং এ কারণে কুরআনের আসল স্প্রিট নষ্ট হয়ে যায় ফলে কুরআন ইতালিমের তিন চতুর্থাংশেরও বেশি বিলুপ্ত হয়ে গেছে কুরআনকে চার বুনিয়াদী ইস্তলাে পৃষ্ঠা আট নয় দশ এটাও মারাত্মক ভ্রান্ত আঁকিল কারণ আল্লাহ তালা স্বয়ং কুরআনের কারিমের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে এর অর্থ এই যে কুরআনের শব্দ এবং অর্থ উভয়টার হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন এরূপ কখনও উদ্দেশ্য হতে পারে না যে তিনি শুধু বাহ্যিক শব্দগুলো হেফাজত করবেন আর অর্থের হেফাজত অন্যের উপর ন্যস্ত করবেন ফলে লোকেরা যার যার মতো করে কুরআনের অর্থ করতে থাকবে বা বুঝতে থাকবে কোরআনের অর্থব্যাখ্যা ও বাস্তবতা নমুনা পেশ করার জন্যই আখিরি নবী মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়াতে পাঠানো হয়েছে তিনি এই দায়িত্ব সঠিকভাবে ও যথাযথ রূপে পালন করে গেছেন তারপরে সেগুলোকে সাহাবিগুন রাজিউল্লাহন ও বেফাজত করেছেন এবং পরবর্তীতে যুগের অনেকের নিকট পৌঁছেছেন এরূপে তা ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত আগত মানুষের নিকট সঠিকভাবে পৌঁছাতে থাকবে নবী সালু আলহিউসাল্লাম ঈর্ষাদ করে আমার ওম্মতের একটি জামাত কেয়ামত পর্যন্ত হকের ওপর কাইম থাকবে তাদেরকে হক থেকে কেউই বিচ্ছুত করতে পারবে না সূত্র মিসকাৎ শরীর পৃষ্ঠা পাঁচশো সুতরাং উক্ত চিন্তাবিদদের এই চিন্তা সম্পূর্ণ মিথ্যা ও মন এবং তিনি দেড় হাজার বছর পর উক্ত চারটি শব্দের যে স্বচিন্তা প্রসত্ত ব্যাখ্যা প্রদান করেছেন তা সম্পূর্ণ ভ্রান্ত শরিয়াতে এই ধরনের স্বগহিত ব্যাখ্যার কোনো অবকাশ নেই প্রশ্ন হয় যদি ওই চারটি শব্দের আসল অর্থ বিলুপ্ত হয়ে গিয়ে থাকে তাহলে দেড় হাজার বছর পর চিন্তাবিদ মহোদয় ওই অর্থগুলো কিভাবে উত্তর করতে সক্ষম হলেন এখন তো আর উভিয়াসার কোনো পথ নেই এ প্রশ্নের কোনো প্রকার সদুত্তর চিন্তাবিদ মহোদয় ও তার অনুসারীবর্গ কখনও যে দিতে পারেনি আর পারবেও না কোনো দিন একথা নির্দিতায় বলা যায় ভ্রান্ত আঁকিতে আট অনেক লোক এমন আছে যারা হাদিসের গুরুত্ব অস্বীকার করে তারা বলে থাকে যে দিনের উপর চলার জন্য কোরআ আনুলকারী যথেষ্ট হাদিসের কোনো প্রয়োজন নেই কেননা হাদিস অনেক ভেজালযুদ্ধ হয়ে গেছে সুতরাং তার উপর নির্ভর করা যায় না তাদের এরূপ ধারণা বিশ্বাস কুফরি এ ধরনের আকিদা পোষণকারীরা নিঃসন্দেহে কাফির কারণ কুরআনুল করিমে বহু আয়তে আল্লাহতালা কুরআনের বিধান মোতাবিক চলার জন্য হাদিস বা নবীর সাল্লি হাসাল্লামের কথা ও কাজের অনুসরণ ও অনুকরণ বোদ্ধতামূলক করে দিয়েছেন নিসা আয়াত আশি সুরান আহল আয়াত ৪৪, সুরা আহজাব আয়াত একুশ সুতরাং হাদিস না মানলে মূলত কুরআনকে অস্বীকার করা হয় তাছাড়া নবীর সাল্লাহ আলহিহাস্লাম ইরশাদ করতেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুই জিনিসকে ধরে রাখবে ততক্ষণ তোমরা প্রথপস্ত হবে না সেই বস্তু দুটি হচ্ছে আল্লাহর কিতাব ও রাসুল সাল আলিহিহামের সুন্নত সূত্র মোয়াত্তমা আলিক অন্য হাদিসে নবী সাল্লাহ আলিহসাল্লাম ইর্শাদ করেন তোমাদের কাউকে যেন আমি এই অবস্থায় না দেখি যে তার নিকট আমার পক্ষ থেকে কোনো একটি আদেশ বা নিষেধ পৌঁছার পর সে এরূপ মন্তব্য করে যে আমি এসব হাদিস জানি না আমি তো কোরআন যা পাবো সে অনুযায়ী আমল করব সুতরাং আবুদাউসরীফ খন্ড দুই পৃষ্ঠা ছয়শো ভ্রান্ত আকিদা নয় অনেকে বলে থাকে যে দিনের উপর চলার জন্য সরাসরি হাদিসই যথেষ্ট এবং এ চার মাঝহাবের ইমামগড়ে কোনো ইমামের তাকলিফ করা প্রয়োজন নেই বরং তারা ইমামের তাকলিফকে শেখ বলে মন্তব্য করে থাকে তাদের এই কথা সম্পূর্ণ ভ্রান্ত সাধারণ মুসলমান কেন বিজ্ঞ আলেমদের জন্যেও সরাসরি হাদিস না বুঝে শরিয়াদের উপর চলা দুঃসাধ্য এই সকল জামানাই বড় বড় মোহাকিক আলিমগন মাঝহাব চতুর্দের মধ্যে কোনো না কোনো এক মাঝহাবের ইমামের তাকিদ ইমামের তাকলিফ বা অনুসরণ করেছেন আর যারা কোনো ইমামের তাকলিফ ব্যতীত নিজে নিজে হাদিস বুঝতে গিয়েছে তারা পদে পদে মুশকিলে পড়েছেন নিজে যা বুঝতে অসুবিধা তা অন্য বিজ্ঞের কাছে বুঝে নেয় শরিয়াতের নির্দেশ মহান আল্লাহ তালা পবিত্র কুরআনে ইসাদ করে তোমরা যদি না জানো পারদর্শী আলিমগন থেকে জেনে নাও সূত্র সুরা নাহাল আয়াত তেতাল্লিশ সুরা আম্বিয়া আয়াত সাত উল্লেখ্য শরীয়ের দলিল শুধুই হাদিস নয় বরং মা সাইগণের ঐক্যমত শরিয়াতের দলিল মোট চার প্রকার কুরআন হাদিস ইজমা ও কিয়াস পবিত্র কুরআন হাদিস সমূহের মাঝে সমন্বয় সাধন করে সঠিক আমলের পথ নির্ণয় করাই হচ্ছে কিয়াস এটা কোনো সহজ সাধ্য ব্যাপার নেই এর যোগ্যতা যাচে ফকিগণের মধ্যেও কর্মপরিধিকাপক শ্রেণীবিন্যাস রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে যারা কুরআন হাদিস গবেষণা করে মা সালাক নির্ণয়ের মতো প্রজ্ঞা অর্জন করেছেন এবং সাহাবাহিক কিরামের স্বর্ণযুগের নিকটবর্তী হওয়ায় শরিয়াত সম্পর্কে সম্যক জ্ঞান লাভের সক্ষম হয়েছিলেন তারা যেভাবে কুরআন হাদিস বুঝেছেন উল্লেখিত আয়াদের ভিত্তিতে তাদের বুঝকে গ্রহণ করা উম্মাদের জন্য নিরাপদ ও শঙ্কামুক্ত তাই সবাই যে যার মতো ক্ষুদ্র জ্ঞানে কুরআন হাদিসের উল্টো ব্যাখ্যা করে শরীয়কে যাতে মন চাহি তামাশায় পর্যবেসিত না করতে পারে এই জন্যে সর্বস্বীকৃত চার মাঝাবের কোনো একটি অনুসরণ করা ওয়াজিব বলে ওলামাই উম্মাতের ইজমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এই ইজমাকে প্রত্যাখ্যান করে উল্টোপথে দাবিত হওয়ার পর কোনো সমাচিহ নয় আল্লাহতালা ইজমায়ে উম্মাদকে মান্য করা জরুরি বলে ঘোষণা করেছেন সুরা নিঃসা আয়াত একশো পনেরো মাঝহাবের গুরুত্বের কারণে হানাফি বিজ্ঞ ফকিরগণ মাঝহ মানা ওয়াজিব বলেছেন ইমদাদুল মুফতিম খণ্ড এক পৃষ্ঠা একশো একান্ন জাওয়াহিরুল ফিখ খণ্ড এক পৃষ্ঠা একশো সাতাশ কিফায়েতুল মুফতি খণ্ড এক পৃষ্ঠা তিনশো তাছাড়াও আমরা নিজেদের দুনিয়াবী ব্যাপারেও দেখি যে প্রত্যেকে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে অন্য বিজ্ঞজন থেকে পরামর্শ গ্রহণ করে থাকে দুনিয়াবি ব্যাপারে বিজ্ঞজনের তাকলিথ যেমন জরুরি ও যুক্তিগ্রাজ্য তেমনি আখিরাতের ব্যাপারেও ফিখের পারদর্শী লীগণের তাকলিথ ওয়াজিব হয় যুক্তি যুক্তিযুগ্য। বলতে কি যারা তাকলিফকে প্রত্যাখ্যান করে সরাসরি হাদিস বুঝোকে যথেষ্ট বলেছে তারাও তো সেই হাদিসের ব্যাখ্যা নিশ্চয়ই কোনো পোস্তাহের নিকট থেকে শিখে বা শুনে থাকবেন তাই এক্ষেত্রে সাধারণ উস্তাদের নিজস্ব ব্যাখ্যার চেয়ে পারদর্শী মহাকিক সাহিবে মাঝাবে গবেষকবৃন্দ ব্যাখ্যা অধিক গ্রহণযোগ্যই বটে সেক্ষেত্রে তাকলিদকে শিখ বা না যাইজ বলা বড়ই বিপজ্জনক এবং তার সাধারণ লোকজনকে উলামাইকিরাম থেকে বিচ্ছিন্ন করার এক মহা বৈ বইকি এ ব্যাপারে সকলে সতর্ক থাকা খুবই জরুরি ভ্রান্ত আকিরা দোষ ভণ্ডপীড়েদের মরিদেরা বলে থাকেছে নাবিসাল আলহিসাল্লাম মিরাজ রজরিতে 9০ হাজার কালাম এনেছিলেন এর থেকে মাত্র ত্রিশ হাজার উলামাই গিরাম জানেন আর অবশিষ্ট ষাট হাজার ফকির দরবেশ ও খাজাবাবাগণ জানান যা নবী সাল্লু আলাহিসাল্লাম থেকে আলী রাজিউল্লাহান হোক তারপর তার থেকে হাসান বসরির রহিম উল্লাহ এইভাবে ধারাবাহিকভাবে একজনের অন্তর থেকে অন্যজনের অন্তরে প্রবেশ করেছে এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী শেষ পর্যন্ত তারা এসব জ্ঞান লাভ করেছে সেই ষাট হাজার কালামের ব্যবহারে আলেমগণ কোনো খবরই থাকে না এজন্যে তারা বাবা মাজার উরস ইত্যাদি বিরোধিতা করেন জাহিল মুরিরদের এই আঁকিদা কুফুরি আঁকিদা এবং এটা নাবী পাক সাল্লাহ আলহি আসাল্লামের উপর নিছক মিথ্যা অপবাদ পবিত্র কুরআনে আল্লাহ পাক ঘোষণা করেছে নাবী সাল্লু আলহিহাসাল্লাম আল্লাহ প্রদত্ত কোনো হুকুম আহ কাম গোপন করেন সূত্র সুরাত আকবির আয়াত 24। তাছাড়া সেই জামানার লোকেরা উল্লেখিত বিষয় সম্পর্কে হজরত আলী রাজের নিকট জিজ্ঞাসা করি তিনি তা পরিষ্কারভাবে অস্বীকার করে বলেন আমাকে এ ধরনের কোনো কালাম দেওয়া হয় সূত্র মিসকাছড়ির পৃষ্ঠা তিনশো বোখারি ছুরির খন্ড এক পৃষ্ঠা একুশ ভ্রান্ত আকিদা এগারো জয়নিক ইসলামী চিন্তাবিদ লিখেছে দিনের অর্থ হচ্ছে ইসলামী হুকুমত আর দিনের মধ্যে আসল হলো জিহাদ নামাজ রোজা হজ জাকাত এসবই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য জিহাদের ট্রেনিং কোর্স মাত্র কোথা তিনশো ষাট তিনশো এই ধরনের বহু নতুন কথা ইসলামের নামে লোকেরা সমাজে চালু করেছে অথচ এই ধরনের নতুন কথা বা শরিয়াতে নতুন ব্যাখ্যার কোনো অবকাশ কোরআনাদিসে নেই এ ধরনের নতুন কথা ও কাজকে শরিয়াতের পরিবাসায় ইলহাদ তাহারিফ অর্থগত বিকৃতি এবং কোনো কোনোটি বিদ্যাতও বলে ইলহাদ তো সুস্পষ্ট কুফর আর বিদায়ের হাকিকত হল দিনের মধ্যে নতুন সংযোজন করা এবং নিজে শরিয়াত প্রণেতা সাজা এটা এত বড় অপরাধ যে সাধারণত এই জাতীয় গুণ থেকে তওবানসিব হয় না নজুবিল্লা দিনের অর্থ কোনো হাদিসে বা তাফসিরে ইসলামী হুকুমত বলা হয় বা আরবি কোনো অভিধানেও এই অর্থ পাওয়া যায়নি তাছাড়া দিনের এই রাজনৈতিক ব্যাখ্যা মেনে নিলে মারাত্মক এক অসুবিধার সম্মুখীন হতে হয় তা এই যে আল্লাহ আল্লাহতালা লক্ষাধিক নবী রাসুল আলাহিমুসাল্লামগণকে তার মনোনীত দিন কায়েমের লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মধ্যে হতে সীমিত সংখ্যক নবী রাসুল আলাহিমুসলামগন ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন সূত্র তাফসিরে মাঝহারি খণ্ড এক পৃষ্ঠা তিনশো সাতচল্লিশ অবশিষ্ট সকলই ইসলামী হকুমত ও রাষ্ট্র পরিচালনা ছাড়াই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছেন এম তো অবস্থায় দিনের অর্থ যদি ইসলামী হুকুমত হয় তাহলে বাধ্য হয়ে এ কথা মেনে নিতে হবে যে অধিকাংশ নবীর রাসুল্লাহ আলহিমুসাল্লামগুলো দিন কাইমে কামিয়াব ভান কত মারাত্মক কথা নজিল্লা তাছাড়া এ কথাও সঠিক নয় যে দিনের মধ্যে আসল হলো জিহাদ আর নামাজ রোজা ইত্যাদি হচ্ছে সেই জিহাদ্রি ট্রেনিং কোর্স কোরআনসন্না ও সকল হক্কানি উল্লামাই কিরামের সিদ্ধান্ত হলো নামাজ রোজা হজ জাকাত এগুলো হল দিনের বুনিয়াদী ও মৌলিক ইপাদত আর আল্লাহর জমিনে দিন কায়েম করার প্রচেষ্টা নাম হলো জিহাদ যেমন হকানি উলামাই কিরামের মাধ্যমে দিনের বিভিন্ন বিভাগে সহীদভাবে যেসব মেহনত চলছে সেসবই জিহাদের অন্তর্ভুক্ত সুতরাং জিহাদ মূলত লক্ষ্যবস্তু নয় তবে পরিপূর্ণভাবে দিন কায়েম করার উপায় ও উপলক্ষ হিসেবে ইসলামী হকুমত কায়েম বা তার প্রচেষ্টা চালানো জরুরি সূত্র কামালাতে আশরাফিয়া আশরাফিয়াহ খন্ড নিরানব্বই মুদ্রার কথা দিনের মূল লক্ষ্যবস্তু হচ্ছে আল্লাহর ইবাদত বন্দিগী সূত্র সুরা জারিয়া আয়াত ছাপ্পান্ন বুখারি খন্ড এক বিশটা ছয় আর আল্লাহর বন্দিগি তথা সহি ইমান ও আমলে সালিহা বা যার মাধ্যমে ইসলামী হকুমত কায়মের জন্য সর্বাত্মক প্রচেষ্টা শরিয়ত সমর্থিত পদ্ধতিতে চালিয়ে যাওয়ার স্বামী এর নগদ পুরস্কার হিসাবে আল্লাহ তালা মুসলমানদেরকে ইসলামী হুকুমত দান করেন সূত্র সুরা নূর আয়াত পঞ্চান্ন যেমন পাক ইশাদ করেছেন আল্লাহ তালা যদি ইসলামী হুকুমত দান করেন তাহলে মুসলমানগণ সেই ইসলামী হুকুমতের মাধ্যমে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি কায়েম করবে সম্পূর্ণ হুকুমতকে তারা দিন কায়েমে এবং জনগণের খিদমতের জন্য কাজে লাগেন সূত্র সুরাহাজ আয়াত একচল্লিশ আর যদি আল্লাহ আল্লাহতালা ইসলামী হকুমত দান নাও করেন তবুও মুসলমানদের সাধ্য অনুযায়ী দিনের কাজ করে যেতে হবে ইসলামী হকুমতের আশায় দিনের কাজ না করে বসে থাকার কোনো অনুমতি নেই এখন আসুন চিন্তাবিদ মহোদয়ের কথা অনুযায়ী যদি নামাজ রোজাকে জিহাদের ট্রেনিং কোর্স হিসেবে মেনে নেওয়া হয় ता प्रश्न ट्रेनिंग कोर्स की सारा जीवन एकधरण थके ट्रे शेष हार पर एर गुरुतः कि ह्रास पाए द्वित नामज रोजा हज जाखात इत्यादि के ट्रे कोर्स दरा हिहदर मध्यम इस्लमी हुकूमत कायम हार पर ट्रे कोर्स प्रयोजनता क्यों तर कद फरज है ना जमन अंध और विभिन्न श्रेणी मजो तर नाम रोजा फरज हार अर्थ क्यों सूतरा उत्त धारणा को सही होते বরং তা দিনের মধ্যে নতুন সংযোজন হওয়ার কারণে সুস্পষ্ট গুমরাহী এরূপ ধারণা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব ভ্রান্ত আঁকিতা বারো জৈনিক ইসলামী চিন্তাবিদ লিখেছেন যে কুরআনের তাফসির করার জন্যে একজন অধ্যাপকই যথেষ্ট এই জন্যে আদিম হওয়া জরুরি নয় তার এই দর্শনের ভিত্তিতে বর্তমানে অনেক জেনারেল লোকেদের যারা কুরআনের শহীদ তিলাওয়াত জানে না তারা তাফসির করতে দেখা যায় সেই চিন্তাবিদ সাহেব শিও তাফসিরের ভূমিকায় লিখেছে আমি তাফসির লিখতে গিয়ে তাফসিরের পুরাতন ভাণ্ডার থেকে কোনো সহযোগিতা নেওয়ার চেষ্টা করি বরং এক একটি আয়াত তিলওয়াত করার পর উক্ত আয়াত সম্পর্কে আমার মন মস্তিষ্কে যে প্রভাব পড়েছে যে প্রভাব পড়েছে আমি হুবহুব তাফসির হিসেবে লিখে দিয়েছি সূত্র তানকি হাত একশো উল্লেখিত কথাগুলো শরিয়াতের দৃষ্টিতে মারাত্মক ও ইমান বিধ্বংসী এ ধরনের তাফসিরকে বলা হয় তাফসির বিল রায় বা মনগড়া তাফসির। ज सम्पूर्ण हरान ये पवित्र कुरआनर तपसिल करा लेखा श्रवण करा और सेफसर पढ़ा सब ही हादसे आक्ति निजे रायबिकफसर कर ठिकाना जहां नाम मध्य निर्धारित करें सूत्र तिरमिजी शरीफ खंड दुई पृष्ठा एक सौ तेईस सकल हक्कानी उलामाई कम यह बेपारेमत कुरआनर तपफसर करारे पन्टी विषय दक्षता और भूपत्ति अर्जन करा जरूरी सूत्र मिर्गत खंड एक पृष्ठा दुशौ बिरानब्बे ইৎকান পৃষ্ঠা একশো যাতে করে আরবি ভাষার উপর এবং নবী সাল্লাইসাল্লাম থেকে সাহাবাহিকাম রাজিউল্লাহ আনহুমগন যেই তাফসির দ্বারা বর্ণনা করেছে তার সামনে রেখে তাফসির বর্ণনা করা যেতে পারে উক্ত পনেরোটি বিষয়ের ব্যাপারে যার দক্ষতা ও পারদর্শিতা নেই শরীয়তের দৃষ্টিতে তার জন্য তাফসির লেখা বা তাফসিল করার অনুমতিও নেই এরূপ ব্যক্তির তাফসিরকে তাফসির বিল রায় বা মন করা তাফসির বলা হয় আর ওই ধরনের তাফসির দ্বারা মুসলমানদের মাঝে কেবলমাত্র ঘুমরাহি ছড়ায় এবং এর দ্বারা ইসলামের প্রভূত ক্ষতিসাধ্য হয় এটা নিঃসন্দেহে এই মান বিধ্বংসী কাজ যা ক্ষেত্রবিশেষে কুফরি পর্যন্ত পৌঁছে যায় চিন্তাবিদ মহোদয়ের অধ্যাপকগণ পনেরোটি বিষয়ের উপর পারদর্শী হওয়া তো দূরের কথা এই সবগুলোর নামও জানেন অথচ তারা তাফসি করছেন ভ্রান্ত আখিতা তেরো অধনা নব্য শিক্ষিতদের অনেকেই ইলমে দিন শিক্ষা করা নামাজ রোজা আদায় করা পর্দা করা পর্দা রক্ষা করা ইত্যাদি ফরজ কাজসমূহকে স্পষ্টভাবে অস্বীকার করে এবং সুদ ঘোষ মাতা পিতার নাফরমানি গানবাদ্য সিনেমা টিভি ইত্যাদি কুনাহের কাজকে হারাম মনে করে না বরং এগুলোকে মৌলবিদের বাড়াবাড়ি বলে আখ্যায়িত করে তাদের জন্যে এসব হারাম কাজসমূহকে বৈধ মনে করা কুফুরি এর দ্বারা তারা ইমান ও ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে এবং বাহ্যিকভাবে যতটুকু ইবাদত বন্দকি করেছে তাও কোনো কাজে আসবে না আদমশুমারিতে তাদেরকে মুসলমান সমার করলেও আল্লাহর দরবারে তারা মুসলমান রূপে গণ্য হবে না জেনে রাখুন সারা জীবন কেউ সক্ষম ফরজ পালন না করে এবং গুনাহ করতে থাকে কিন্তু কোনো ফরজকে অস্বীকার না করে বা কোনো গুনাহকে হালাল মনে না করে তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হবে না বরং সে মোমেনি থাকবে তবে আল্লাহর বিধান লঙ্ঘনের কারণে ফাঁসিক ও গুনগার সাব্যস্ত হবে কিন্তু যে কোনো একটি ফরজকে অস্বীকার করলে কিংবা হালালকে হারামকে হালাল মনে করলে তা কুফরি কাজ হবে এবং তাতে সে ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যাবে নবীগণের ব্যাপারে ভ্রান্ত আকিদা ভ্রান্ত আকিদা চোদ্দ কাদী জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গুলাম আহমদ কাদী দাবি করেছেন যে মুহাম্মদ মোহাম্মদ সলাল আলাই শেষ নবীগন নাউজুবিল্লা বরং তারপরেও আরও নবী আসতে পারে। এর কিছুদিন পর সে নিজেই নিজেকে নবী বলে দাবি করেছেন আর অনেক মূর্খ লোক তাকে নবী হিসেবে মেনে নিয়েছে মিথ্যা নবের দাবি করা বা এরূপ সমর্থন করা প্রকাশ্য উপরে নব দাবি করে গুলাম আহমেদ কাদেন নিজে কাফির হয়েছেন এবং এই দাবি মেনে নেওয়ার কারণে তার অনুসারীও কাফির হয়েছে নিঃসন্দেহে হজরত মোহাম্মদ সোল্লা আলহিহ্লা খাতামুল নবী ইন বা সর্বশেষ নবী এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই মুফতি আজম শফি রহিমা কর্তৃপ্রণীত কাতমে নবুয়াত নামক কিতাবে প্রায় একশোটি কুরআনী আয়াত পেশ করেছেন এবং দুশোর বেশি সহি হাদিস পেশ করেছেন যেগুলো প্রত্যেকটি দ্বারা স্পষ্ট রূপে প্রমাণিত হয়ছে আমাদের নবী শেষ নবী এবং তার দ্বারা নব্বতের উপর উহিত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তাছাড়া কুরআনের পূর্ববর্তী সকল আসমানি কিতাবেও হজরত মোহাম্মদ সাল্লি আসলাম শেষ নবী হিসাবে আখ্যায়িত করা হয়েছে এই জন্যে নবী সাল্লু আলাই সাল্লামের ইন্তিকালের পর যখন মুসাইলামাতুল কাজজাব নব্বাত দাবি করে তখন ওই মর্মের সমস্ত সাহবাহিকাম রাজিউল্লাহ আহমগন ইসমা প্রতিষ্ঠিত করে যে আমাদের নবী শেষ নবী তারপরে কোনো আর কোনো নবীর আগমন ঘটতে পারে না সুতরাং যে কেউ এখন নগদের দাবি করবে সে কাফিক সাব্যস্ত হবে তার বিরুদ্ধে জিহাদ করা এবং তাকে কতল করা জরুরি উল্লেখিত দলীয় প্রমাণের ভিত্তিতে সাহাবাই কিরাম রাজিউর রহমান হুঙ্ক ভিত্তিতে মুসাইলাম কাজাবের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এবং শেষ পর্যন্ত তাকে কতল করে উম্মতের ইমান হেফাজতের ব্যবস্থা করেন শ্রোতাগণ লক্ষ্য করুন উপরোক্ত দাবি প্রমাণের জন্যে যেখানে কুরআনের একটি আয়াতি যথেষ্ট ছিল সেখানে প্রায় একশো আয়াত এবং দুশোরও অধিক হাদিস প্রমাণ রয়েছে এই কারণে বিশ্বের সকল হকানি উলামায় কিরামের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে আমাদের নবীর পরে যে কেউই নবের দাবি করে সে কাফির এবং তাকে যে ব্যক্তি নবীর স্বীকার করবে সেও কাফির এমন কি মিথ্যুক নবীর নিকট তার নবয়তের দলিল জানতে চাও কুফুরী কাজ কারণ দলিল প্রবাহ অর্থ এই দ্বারায় যে এখনও নতুন নবী আগমনের সম্ভাবনা আছে সুতরাং তোমার দলিল সঠিক হলে তোমাকে নবী হিসেবে স্বীকৃতি করা হবে নওয়াজবিল্লাহ সুতরাং মুসলমানগণ এই ব্যাপারে খুব সতর্ক থাকবেন আহমদিয়া বা কাদিয়ানি সম্প্রদায় এখন বাংলাদেশের বড় ও প্রসিদ্ধ শহরগুলোতে তাদের অফিস খুলে আস্তানা কেটেছে সেখানে তারা বড়ো বড়ো অক্ষরে কালিমায়তা ইবাহ লিখে রেখেছে তাদের নাম মুসলমানদের নামের মতো তারা মুসলমানদের মতো কুরআন তিলাওয়াত করে এবং নিজেদের মর্জিমতো কুরআনির্বিক্ষা করে তারা বই পুস্তক রচনা করে বিনামূল্যে বিতরণ করে এবং নানা রকম সুযোগ সুবিধা প্রলোভন দেখায় খবরদার কখনও তাদের ফাঁদে পা দেবেন না তারা এমনও বলে যে তোমাদের মাঝে তো হানাফি সাফি মালিকি ইত্যাদি মাঝহাপ রয়েছে আহমদিয়া জামাতও তেমনি একটি মাঝহাপ এটা নির্লজ্জ মিথ্যাচার চার মাঝহাপের মধ্যে মূলত আঁকিদা বিষয়ে কোনো প্রকার মতভেদ নেই হ্যাঁ এ ধরনের মতভেদ রয়েছে যে নামাজের মধ্যে আমিন আসতে না জুড়ে পড়তে হবে হাত বুকে না নাভির নিচে পাততে হবে ইমামের পিছনে সুরা পাতিয়া পড়বে কি পড়বে না ঈদে ছয় তাকবির বা বারো তাকবির ইত্যাদি এই ধরনের ছোটাকাটো কয়েকটি মাসালা নিয়ে কেবল তাদের মধ্যে মতভেদ রয়েছে এ আর এই সবই আমলের সাথে সম্পর্ক রাখে এইমান আকিদার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই ইমান আকিদার ব্যাপারে সকল মাঝহাবই এক সুতরাং সাবধান আহমদিয়া জামাত কখনোই হানাফি সাফিদের মতো মাঝহব না বরং তারা পথভস্ত ইহুদি খ্রিস্টানদের মতো কাট্টা কাফির ও বেমান তারা বলে থাকে যে আমরা মোহাম্মদ সাল আলাইস্লামকে খাতামিহীন রূপে বিশ্বাস করি এবং আমাদের আকিদার সাথে দ্বিমত পোষণকারীদের চেয়ে কয়েকশো গুণ বেশি বিশ্বাস করি কিন্তু খাতা মুন্না শব্দের অর্থ শেষ নবীরা কারণ এই অর্থ গ্রহণ করা দ্বারা মূলত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আত্যাধিক ত্রুটি ও অসম্পূর্ণতা স্বীকার করা হয় নওয়াজিল্লা মির্জা আহমেদ কাদিয়ানি ও তার অনুসারীদের এরূপ উক্তিও একটি মারাত্মক ধোকাবাজি ছাড়া আর কিছুই কারণ বহু হাদিসে নবী সাল্লু আলাইসালাম নিজেকে খাতামুন হিসেবে উল্লেখ করার সাথে এই কথা বলেছেন যে আমার পরে আর কোনো নবীর আগমন ঘটবে না এরূপ ব্যাখ্যা তিনি এজন্যই দিয়েছেন যাতে করে কাদিয়ানিদের মতো গুমরাহ দলসমূহ খাতামুনা বিশব্দের মনগড়া ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ না পায় নবী সাল্লাইসাল্লামের আত্যাধিক পূর্ণতা প্রমাণের জন্য নতুন নবীর আগমনের দাবিও বৃদ্ধিহীন বরং নতুন নবী না আসলে তার আত্মাধিক পূর্ণতা আরও বেশি প্রকাশ পায় অনেক নব্যশিক্ষিত লোক এমন রয়েছে যাদের জ্ঞানের পরিধি খুবই সীমিত ফলে তারা কাদিয়ানি ও আহমদিয়াদের কাফি রাক্ষায়িত করাকে উলামাই কিরামে সতকীর্ণ বলে মনে করে এটা তাদের চরম মূর্খতা ছাড়া আর কিছুই না আহমদিয়া জামাত বা কাদিয়ানী সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের মতভেদ রয়েছে ইমান ও আকিদার ব্যাপারে কারণ কাদিয়ানি মতবিরোধিতাকে কখনোই হানাফি সাফি ও মালিকীদের মতো পারস্পরিক ফিকহি মাসাইল সম্পর্কিত মতবিরোধের সাথে তুলনা করা যেতে পারে না কারণ কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফির এদের কাফির হওয়ার ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই এরা সরপ্রাণ মুসলমানদেরকে পথভ্রষ্ট করছে মুসলমানদের ইমানের হেফাজত ওলামাইকিরামের বিশেষ দায়িত্ব তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং পরকালের জবাবদেহিতা থেকে মুক্ত হওয়ার জন্য জিম্মাদারি আদায় করছেন সুতরাং তাদের এই জিম্মাদারি আদায়কে কীভাবে সৎকীর্ণতা বলা যেতে পারে বস্তুত কাদী ভ্রান্ত সম্প্রদায় সম্পর্কে সতর্ক করা আলিমগড়ের দিনই দায়িত্ব ভ্রান্ত আকিদা পনেরো অনেক শিয়া সম্প্রদায় বলে থাকে যে তাদের ইমামগণ মাসুম ও তারা গায়েব যান এবং তারা কোরআনের যে কোনো হালাল বস্তুকে যখন তখন হারাম ঘোষণা করতে পারে অনুরূপভাবে যখন ইচ্ছা যে কোনো হারাম বস্তুকে হালাল ঘোষণা করার অধিকার রাখে তারা আল্লাহর এত বেশি প্রিয় যে কোনো নবীর সুল বা ফেরাস্তা পর্যন্ত তাদের নিকটবর্তী স্থানেও পৌঁছাতে পারে না নাহজ বি শিয়াদের এসকল আঁকিদাও শরিয়াত বিরোধী ও কুফার সুরা সুরা আনাম আয়াত উনষাট সুরা ইউনুস আয়াত পনেরো মিশকাত শরীফ পৃষ্ঠা দুশো চার এটা হজরত মোহাম্মদ সলাল্লাহু আলি শেষ শেয়াশনবী হর আঁকিদের পরিপন্থী হয় তা স্পষ্ট কুফুরি কারণ তাদের ইমামদের জন্যে যে অবস্তব গুণবলীর দাবি করা হয়েছে তাতে তাদের ইমামগণকে নবী রাসুল আলহিম সাল্লামগণের চেয়েও ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে এই বলে যে নবীগণ এ সকল ক্ষমতার অধিকারী ছিলেন আখিরে নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলি আসালামের পরে যদি নবীদের চেয়ে ক্ষমতাসম্পূর্ণ কোনো ব্যক্তি আবির্ভাব হতে পারে তাহলে নতুন নবী আসতে বাধাগুথে আসল কথা হলো নব্যতের দরজা যখন বন্ধ হয়ে গেছে তখন বাতিলপন্থীদের মাথা গরম হয়ে গেছে আর নব্যতের সেই বন্ধ দরজা খোলার জন্য মির্জা আহমদ কাদিয়ানী জিল্লি নবী বা ছায়া নবীর নামে আর শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমামের নামে পুনরায় তা খুলতে ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে মুসলমানদের এদের সম্পর্কে হুঁশিয়ারি থাকতে হবে ভ্রান্ত আকিদা ষুলভ শিয়াদের অনেক সম্প্রদায় বিশ্বাস করে যে নবী সাল আলয়াল্লামের ইন্দিকারের পর হজরত আলী রাজু হজরত হাসান রাজিউল্লাহান হু হজরত সাইন রাজিউল্লাহমান হু ও হজরত আমার রাজিউল্লাহমান হু ব্যতীত সকল সাহবাহিকেরা মু হয়ে গিয়েছে তাদের এই আকিদা কুরআনুল কারিমের সূরা তাওবার নম আয়া মোহাজির ও আনসারদের মাঝে যারা অগ্রবর্তী প্রবি এবং যারা উত্তম রূপে তাদের অনুসরণ করেছে আল্লাহ তারা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানামকুঞ্জ যার তলাদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীসিমহ সেখানে তারা চিরকাল থাকবে এটাই বড় সফলতা এবং সুরা ফাতহ এর উনত্রিশ নং আয়তে মোহাম্মদ আল্লাহর রাসুল এবং তার সাহাবিগণ কাফিরদের প্রতি কঠোর ও নিজেদের প্রতি মধ্যম পরস্পর সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু সিস্তায় দেখবেন তাদের মুখমণ্ডলে রয়েছে সিস্তার চিহ্ন ইত্যাদি বিভিন্ন আয়াত ও সহিংহ হাদিসের পরিপন্থী হওয়ার কারণে এটা কুপুরী আঁকিল যে সকল লোক নবী সাল্লু আলাইসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন এবং নবী সাল্লু আলাইস্লামের সহচার্য লাভে ধন্য হয়েছিলেন তাদের কোরআনুল করিমে বিভিন্ন আয়াতে ও রসুল্লা করিম সাল্লু আলাইস্লামের বিভিন্ন আদেশে সমগ্র মানুষের জন্য আদর্শ যাবে উল্লেখ করা হয়েছে এমনকি খোলা ভাই রাস্তিনের খিলাফতের সত্যতা ও হক্কানিয়া সম্পর্কে স্বয়ং নবী সাল্লাহু আলাইসাল্লাম অত্যন্ত সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন সুতরাং এই ব্যাপারে বিরূপ বিশ্বাস সুস্পষ্ট কুফরি এতে সন্দেহের কোনো অবকাশ নেই ভ্রান্ত আকিদা শিয়াদের এক ধর্মীয় নেতা লিখেছেন হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহওয়ান এবং হজরত উমার রাজিউল্লাহান শুধুমাত্র নেতৃত্ব ও দুনিয়ার লোভে বহু বছর এবং নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন অন্যথায় ইসলাম ও কুরআনের সাথে তাদের অধৌ সম্পর্ক ছিল তাদের নেতৃত্বের লোভের বর্ণনা দি থেকে উক্ত শিয়া নেতা আরও লিখেছে ক্ষমতা দখলের জন্য ইসলামের বিরুদ্ধে কোনো দল সৃষ্টি করতে হলেও তার পিছবা হতো এমনকি যদি কোরআনের কোনো আয়তে মহান আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লামের পরে হজরত আলী রাজউুল্লাহানের খিলফতের কথা ঘোষণা করতেন তাহলে তারা নিজেদের পক্ষ থেকে হাদিস তৈরি করে নবী সাল্লু আলিয়া দিয়ে আলী রাজুহান হের নিকট খিলাফত সংক্রান্ত আয়াত রহিত হওয়ার কথা ঘোষণা করতেন নওজুবিল্লাহ হজরত আবু ও হজরত উমর রাজিউল্লাহান হুন্দের সম্পর্কে এরূপ ধারণা পোষণ করা কুফুরিয়কিদা নবী সাল্লু সাল্লাম তাদের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন তাদের জান্নাতি হওয়ার সুসংবাদ দান করেছে এমনকি মিরাজে তিনি হজরত ওমর ফারুক রাজিউল্লাহ আহ জান্নাত পরিদর্শন করেছেন তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করে বলেছেন এসব বিষয়ের উপর আমি ইমান রাখি আবু বকর ও উমরও ইমান রাখে অথচ সেই মজলে তাদের দুজনের কেউই উপস্থিত ছিলেন না সূত্র বোখারি শরীর খন্ড এক পৃষ্ঠা পাঁচশো সতেরো এর দ্বারা বোঝা যায় তাদের প্রতি নাবীর সাল্লাহ আলাইসাল্লাম কতটুকু আস্থা রাখতেন তারপরেও যদি বলা হয় যে ইসলাম ও কুরআনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না তাহলে এটা কত বড় ডাহা মিথ্যা ও অপপ্রচার তা অতি সহজেই